এখন আমাদের মাঝে জিকিরা হালকা পরিচালনা করবেন আমার সারতাজ মুর্শিদ কেবলা তার স্নেহাজপদ ছোট ভাই এই রসুলপুর বাইতুলুম মাদ্রাসার নায়ব মোহতামিম আলহাজ মাওলানা শরীফ মাসুম বিল্লাহ। আসুন আমরা একটু শাক হতো তো নাই না রায় তগবীর নারায় তগবীর সিলসিলা এ মদানি না সসালামালাইকুম আহমতুল আবরকাত কেমন আছেন আফ্নারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ مَنْ يَهْدِيَ اللَّهُ فَلَا مُذِلَّ لَهُ وَمَنْ يُذِلْهُ فَلَا عَضِيَ لَهُ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك ونشهد أن السيدنا وسندنا ونبينا وشبينا وحبيبنا وقبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه يبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه يبارك وسلم قال الله تعالى في القرآنه المجيد والفرقانه الهميد يا أيها الذين آمنوا ذكروا الله ذكرا كثيرا وسبهوه بكرة واسيلا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال رسول الله صلى الله عليه وسلم إِنَّ فِي الْجَسَدِ مُزْغَةً إِجَا صَلُهَتْ صَلُهَ الْجَسَدُ كُلُّهُ وَإِجَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَى وَهِيَ الْقَلْبُ أَوْ كَمَا قَالَ لَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ إِنَّ اللَّهَ مَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا أَيُّهَا الَّذِينَ عَمَلُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على سيدنا ونبعنا وشفعنا صلى الله تعالى عليه وعلى آله وصحابه مبارك وسلم اللهم صل على سيدنا ونبعنا وشفعنا وهبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه يبارك وسلم اللهم صل على سيدنا ونبيعنا وشفعنا وهبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه يبارك وسلم لكل شيء سقالة وسقالة الكلب ذكر الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا, إلا الله. لا إلا الله. ربي جل الله مع في قلبي غير الله اعفي صبي هو الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ইহা ই গুতু বল্লা মার পে মহাপুরে পুরে কেলা সিনাতাদের তাদের পেম দরিয়া সিহ বেন্দরিয়া সদাই বহরাহ ইজ লাল্লা ইরাহ ই্লা রসুল্লা সালাহ আলহামদুলিল্লা উপস্থিত ঐামাই কাম দূর দুরন্ত থেকে আগত আল্লাহ রাশিক ও জাকিরিনে লাখ কোটি শোকর ও সজোর যে মহান রব্বুল আমাকে আল্লাহ পাক রব আলিনের দেওয়ার হুকুম ফজরের নামাজ খানা জামাতের সাথে পড়ার তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ আর হজোর সরে বলি সুমা আলহামদুলিল্লাহ নামাজের পরে আবার আমরা আল্লাপ আল এর গুণ কীর্তন করার জন্য জিকিরা করার জন্য তাফাক কুর্তা করার জন্য বসতে পারছি আলহামদুলিল্লাহ তা আল্লাহ আল্লাপাক রব্বল আলমিনের মেহরবানি ঠিক কিনা দেখেন এই যে রাত চলে গেল এই রাত্রে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ঘুমাইছে আর ওঠে নাই এরকমের কত মানুষ থেকে আর জাগতে ঠিক কি না আল্লাহাক রব্বুল্লা আলমিন আমাদেরকে আবার ঘুম থেকে জাগাইছে নামাজ পড়াইছে নামাজের পরে আবার কিছু সময় আল্লাহ পাক আলী জিকি রাজ করার জন্য কুরআ হাদিসের কথা শোনার জন্য আলহামদুলিল্লা মেহরবানি আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালাম উল্লাহর ভিতরে বলতেছেন কোরআন ক या मारी जरा जिकिर बस बसि बसि जिकिर करसे जिकिर करा तरपुर हुकुम ना, ना।, ना। हुकुम ट कार आल्ला रसुलपुर ठीक रही शुद्ध पीर का मुद हो जिकिर कर आल्लामानी आल्लाश् करो जिकिर बी बोकुरद हम शिक्षित हक अशिक्षित हमी हम दरिद्र हम जेई हा क्यों आल्ला के विश्वास अल्लाहर इमान आने अर्थात जो मुसलमान है तरह सकाल सन्ध्य जिकिर बसि बसि कर पब्बल आलमीन ब অনেকে মনে করে এটা পীরের হুকুম আল্লাহ অমুক জায়গার জিকির অমুক জাগার জিকি বাক করে ফেলাইছে জিকির ও করে ফেলাইছে আল্লাহর জিকির সেটাও বাক করে ফেলাইছে কয়েক অমুক জায়গার অমুক জায়গা জিকির কার जिकिर आल जिकिर जिकिर हाल पा जिकिर करा अल्लामें जिकिरने इनकार कर जिकिर करते चाय अच्छा अल्लाह पक्रबल आलम जिकिर कर आल्लाब शांति बस्तु एकमला पिकी कि अल्लात शांति देवार बस्तु एक मावला पिकी গাড়ি বাড়িতে শান্তি দিতে পারে না বিল্ডিং শান্তি দিতে পারে না টাকা পয়সায় শান্তি দিতে পারে না শান্তি দিতে দন্দলা ছেলে মেয়ে শান্তি দিতে পারে না কলবের ভিতরে শান্তি দেওয়ার বস্তু হইল একমাত্র মাওলা পাখের জিকির সুবাহ আল্লাহ দেখেন কলবের ভিতরে শান্তি দেওয়ার বস্তু একমাত্র মাওলা পাখের জিকির এইটার প্রমাণ দেখেন সাধারণ মানুষ এখানে ওয়ান এক্স একবারে মিশ্র মানুষ আছে যারা ভ্যান চালায় মানুষের কামলা দিয়ে খায় এই রকমের মানুষও আছে তাদের ভিতরে কোন রকমের পেশানি নাই আছে কিনা কোন রকমের পরেশানি তার ভিতরে নাই এর কারণ কি জানেন এর কারণ সকাল সন্ধ্যায় মাওলার জিকির করে সকাল সন্ধ্যায় মাওলার জিকির করার কারণে তারা আর কোন রকমের পরেশানি নাই তার কলমের ভিতরে এক ধরনের শান্তি আছে আর যাদের টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে ধন দৌলত আছে এদের কলমের ভিতরে শান্তি নাই এই পেরসানি ওই পেরসানি এই সমস্যা ওই সমস্যা আর যারা মাওলার জিকির করে সেই দরি হোক ধনী হোক আর গরিব হোক যেই হোক না কেন সকাল সন্ধ্যায় যারা মাওলার জিকির করে তাদের কলমের ভিতরে এক ধরনের শান্তি আছে शांति कर सबकि तीन दिन कलम शांति आर कारण सब खेल से शांति ने अस्वीकार कर लेना हिंसार अस्वीकार कर মানে কোলামায় জিকির অস্বীকার করে লাগবে না বিভিন্ন জায়গায় আপনারা প্রশ্নের সম্মুখীন হন কাজ হালকা জিকির লাগবে কেন অথচ হালকা জিকির এর কথা রসুলাম বলছেন ইজা মারা তুমির আমার ইয়াদুলনা কালি কু জিক বলছেন তোমরা দুনিয়ার মধ্যে আবার বেহস্টের বাগান কোথায় রসুল্লাহ সাল্লাম বলছেন দুনিয়ার মধ্যে বেহস্টের বাগান হইলো এইখানে আল্লাহ রা হালকায়িকা আল্লাহ রসুল বলছেন আব্দালুজির আবার বলছেন আব্দালুজির তেলা কুরআ এগুলো সবই আব্দালুজির উত্তম জিকির বলছে কিন্তু অস্বীকার করা যাবে না ঠিক কিনা কিন্তু অস্বীকার করে দিকির আলহামদুলিল্লাহ এইগুলা হইলো এই বাগানের ফল চলবে সুবাহ আল্লাহ অস্বীকার করে জি কি হালকায় অস্বীকার করে আবার একদল বাড়াইছে এরা কয় এই জোরে জোরে জিকির করা যাবে না বলে কিনা না অনেকে জোরে জোরে জিকির করা যাবে না বুঝিয়া কয়ে কেউ আর কেউ কয়েক হিংসা করিয়া অনেক ওরাম আছে হিংসা করিয়া কয় ঠিক কিনা অনেক আলম ওলাম আছে না হিংসার কারণে কয় তার কাছে কোন মানুষ যায় না মুক্তি হইছে মহাদেশ হইছে তার কাছে তো কেউ যায় না যার কারণে হিংসার কারণে কয় ওই জোরে জোরে জিকির যায় বোঝে বোঝার পরেও হিংসা করে তাই না ওটা যায় যেহেতু সে আলেম হয়েছে তারপর বোঝা উচিত জোরে জোরে জিকির করা যদি সরাসরি নিষেধ করা হয় তাহলে কোরআন শরীফ তেলা করা যাবে যেহেতু আল্লাহ রসুল আবদালু জিক্রি তেলাবাতিল কোরআন আপনারা বুঝে করেন কিন্তু আবদালু জিক্রি তেলাওাতিল কোরআন আল্লাহ পাকান করছেন তাহলে জোরে জোরে কোরআন শরীফ করা যাবে এই কথা অনুযায়ী জোরে জোরে কোরআন শরীফও পড়া যাবে না ঠিক কিনা মসজিদের ভিতরে জোরে জিকির করা যাবে তাহলে মসজিদের নামাজের ভিতরে তো ক্রাম জোরে করা হয় একজনে কার শুনছে সেটি শুনে আর কেউ আছে বুঝ তারপরে হিংসার কারণে এই কথা বলে কারো কোনো কথা শুনবেন না জোরে জোরে জিকির করার কথা ফতুয়ের স্বামীর ভিতরে আছে আজমানুজির জেহিরে ইনকানা জোরে একমাত্র করা শুধু নয় বরং মোস্তাহাব শুধু যায়স্তাহাব ফতুয়া স্বামী ভুলে থাকে জোরে জোরে জিকির করা মোস্তাহাব তাই সেটা মসজিদে হোক তাই সেটা ঘরে হোক আর হোক যেখানে হোক জোরে জোরে করা মোস্তাহ ফতুয়া কিসের ঠিক না। আল্লাহর জিকির করবো কিসের ফতুয়া আর একদল বাড়াইছে বলবো আর একদল আবার বাড়াইছে জিকির করা যাবে না আছে কিনা তাই ইল্লাহ জিকির করা যাবে না এরকম একদল আছে না বিভিন্ন জায়গায় প্রশ্ন সম্মুখীন হন আপনারা ইয়ে শুনে যানা তাই আল্লাহ সারা এটা বলার অর্থ কি বুঝতে হবে যে কি জন্য এটা বলতেছে আরবি গ্রামার অনুযায়ী এটা জাহেজ আছে কিনা ইল্লাহ জিকির ও আছে আরবি গ্রামার অনুযায়ী আরবি কায়দা অনুযায়ী ইল্লাহ জিকিরও জাহেজ আছে হাজারো মুি আছে আছে কিনা ভালো করে খেয়াল করেন লাউসুফ আর শিব আরবি কায়দা যারা বানাইছে এরা মৌসুমকে মকাদ্দ করা শিবত মহাক্ষার করা যারা কায়দা বানাইছে তারা মৌসুমি কায়দা যারা বানাইছে তারা জায়েজ রাখছে তাহলে জায়েজ যখন আছে এই কায়দাটা আমরা ব্যবহার করতে কোনো দোষ আছে কোন দোষ নাই আরবি কায়দা অনুযায়ী জাহেজ আছে বলা। শুধু ই যে সুদু ইল্লা কেউ বলতে না একজন যদি বলে ওটা ইল্ল তারপরে আল্লাহ সারা এটা কোন অর্থ হইল সুদু ইল্লাহ বলা যাবে না কিন্তু আমরা যেটা করি সেটা লাহা ইহিক করার পরে তারপরে জিকির করা হয় ঠিকা ঠিকা আরবি কায়দা অনুযায়ী বুঝতে হবে যে আরবি কায়দা অনুযায়ী এটা গ্রামার অনুযায়ী এটা জাহেজ আছে শুধু লাহা শুধু ইহ আমরা বলি না আরবি কায়দা অনুযায়ী লাহ আর বলা দেখেন না ওই ছোট কালে যখন ওই ওয়ান টু তে ছেলেরা পড়ে তখন ওই পড়া গুলি বারবার মানে ওর কলমের বিচার বসানোর জন্য ওগুলো পড়া শিখার জন্য বারবার পড়ে না আমাদের তো এইরকম হক্কানি শেয়েদ যারা হক্কানি ওলামায়াম যারা হক্কানি পীর যারা তারা এই কলম সম্পর্কে বুঝছে আমি তো প্রায় বলি যারা এই মাটি সম্পর্কে গবেষণা করছে মাটি নিয়ে যারা গবেষণা করছে তাদেরকে কি বলে এগ্রিকালচার অফিসার ঠিক কিনা কোন মাটিতে কোন ধরনের ফসল হবে ওই এগ্রিকালচার অফিসার সে জানে ঠিক কিনা কোন মাটিতে কোন ফসল হবে তারা জানে কলম নিয়ে যারা গবেষণা করছে কলমের উপরে যারা ডক্টরেট লাভ করছে তারা জানে এই কলমের ভিতরে কোন ধরনের জিকির দিলে কোন ধরনের আমল দিলে আল্লাহর সাথে সম্পর্ক হবে তারা জানে তারা জানে এই রকমের উল্টাইয়া পাল্টাইয়া এই জিকির কারো কোনো ফতি না। জোরে জোরে জিকির করা আমাদের মাত্র দুই তিনটা জিকির দুই তিনটা সবকি জোরে জোরে ঠিকই না এক দুই তিন হাফসে দমের পরে আর জোরে জোরে জিকির করে নাকি আমরা হ্যাঁ তার এমন জোরে জোরে জিকির করাই না কিন্তু কিসের ভতুয়া শুনবো সেখানে আর কোরআন হাতিসের সাথে যদি সংঘাসিক হইতো তাহলে আমরা সেটা দেখতাম কিন্তু কোরআনে যায় হাদিসে যায় আছে কোরআন হাতিস দিয়া রিসার্চ করে তারপরে এই জিকির বের করা হয়েছে আর প্রেকটিক্যালেও দেখেন একটা নাজায় জিনিস যদি হারাম যদি হইত সেই জিনিসের আমলের দ্বারা কেউ সুন্নাতের উপরে উঠতে না। পারবে না একটা নাজায় উপরে আমল করার দ্বারা সুন্নাতের উপরে উঠতে পারবে না আল্লাহর ফসলের রসুলপুরের ময়দানে আসছিলেন প্রথমে মুখে তার দাঁড়িয়ে ছিল না ঠিক কিনা মাথায় টুবি ছিল না গায়ে লম্বা জুব্বা ছিল না সুদের সাথে ছিল ঘুষের সাথে ছিল এই না গায়ে লম্বা জুব্বা উঠছে মাথায় পাগড়ি উঠছে সুন্নাতের উপরে আমল করা শুরু করছে চুরি ছেড়ে দিয়েছে ডাকাতি ছেড়ে দিয়েছে ঠিক কিনা ছেড়ে দিয়েছে জুয়া ছেড়ে দিয়ে দিয়েছে ঠিক কিনা जिकिर कर कई ले तो जिकिर कर कई तो जिकिर कर दिखन जाहीन आना मुखे देशे दिन के पथ देखे कि আমি ওই কয়েকদিন আগে এসে গেছিলাম সুজানগর কয়েকদিন আগে গেছিলাম সেখানেও আমি বলছি দেখেন রেলগাড়ি চালায় যে ইঞ্জিন ইঞ্জিনের বিছানে আবার কতগুলি ডাব্বা বান্ধা থাকে বগি বান্ধা থাকে ঠিক না। ঠিক কিনা তা ইঞ্জিনের ভিতরেই যদি তেল না থাকে ওই বগিগুলির টাইনে নিতে পারবে পারবে বগিগুলি তার টাইনে নেওয়া সম্ভব হবে না কারণ কি মানুষ যদি সেখানে যায় লক্ষ লক্ষ মানুষ যদি সেখানে যায় ওই রকমের দাঁড়িবিহীন প্যান্ট শার্ট পেরিয়ে আবার ফিরে আসবে ঠিক কিনা আর আল্লাহর ফজলে রসুলপুরে আসার পরে একবার আসার পরে তিন দিন এখানে আল্লাহর এই আল্লাহ করে তারপরে এখান থেকে যায় ঠিক কিনা ভাইরা এই জন্য কারো কোনো ফতুয়া শুনবেন না এই জিকির করে মানুষ আল্লাহরুলি হয়েছে এই জিকির করে আল্লাহ রি হয়ে কবরে গেছে এইভাবে জিকির করিয়া আল্লাহকে পাইছি এই জন্য এই জিকির কেউ অস্বীকার করবে না কারো কোনো কথা শুনবেন না সেই জিকির করার জন্য আমরা এখন বসছি আমি কথা বলতে বলতে বেশি বই ফেলছি সেই জিকির করার জন্য আমরা এখানে বসছি বাইরে আমার এই জিকির শিখতে হলে আল্লাহ ওলাদের শোভাতে যেতে হবে যেটা আমি বলছিলাম আল্লাহ ওয়ালাদের শ্রোভাতে যাইতে হবে এই জিকির শেখার জন্য আল্লাহ ওলাদের শোভাতে যাইতে अल्लाह वाले बने पड़से साधारण मानुषरिया जिकिर करते बेहूस मत हो गई सोबा कारण दिनो पा कैक घंटारोबाते भरे आगुन चले गल्पण्टर कारणरते हजरते रास्ता दिया जाते चिंता करते सुमान कान्लाह आज আল্লাহ হেলা। হতাল আল্লাহর যখন রাস্তা দিয়ে হাটে তখনও তারা মাওলারেই খোঁজে রাস্তা দিয়ে যখন হাঁটে নেয় তখনও তারা মাওলারেই খোঁজে গাছের দিকে তাকায় মাওলারেই দেখে বাইরা আল্লাহর অলিজারা তারা পানির দিকে তাকায় সেখানে তারা মাওলারেই দেখে জমিনের দিকে তাকা এসে তারা মাওলারেই দেখে দেখে। যেদিকে মোরা খাবা করতে করতে আল্লাহর চিন্তা করতে করতে রাস্তা দিয়া যায় দেখে রাস্তার পাশে একটা যুবক ম রাস্তার পাশে পড়িয়া গ্যাংরাইতে আছে। ইব্রাহিম বিনাদাম রহমাতুল্লা যুবককে দেখিয়া বলতে আছে। আমি যদি এই যুবককে ফেলিয়া যাই হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলিয়াই ফেলায় মাদ ও কিন্তু ও তো আমার বান্দা। আমার বান্দা কষ্ট পাইতেছিল এই অবস্থায় তুমি ফেলিয়া কেন আসলা ও ভাইয়া ইম বিন আদাম রহমাতুলিয়া যুবকের কাছে দেখে মুখ থেকে গেঁদা বের হয়ে গেছে নিজের রুমাল দিয়া ফেনা মুসিয়া মুখ মুসিয়া পানি আনিয়া যখন পানি খাওয়াইছে আস্তে আস্তে এই যুবকের হুস ফিরাইছে যুবকের যখন হুস ফিরাইছে তাকে ইয়া দেখে এই জামানার জাল্লা ইব্রাহিম বিন আদাম রহমাতুল্লাহ এই যুবক বলতে আছে হুজুর আমি একজন নাপাক মানুষ আপনার মতো একজন আল্লাহর আমাকে কেন খাওয়াইলেন ইব্রাহিম বিন আদম রহমান বলতেছেন বাবা তুমি যদিও নাপাক যদিও তুমি মদ কিন্তু তুমি তো আমার মাসুক মাওলার বান্দা। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করিয়াই বসে তুমি আমার বান্দাকে কেন ওখানে আমার কোন জবাব থাকবে না এই জন্য আমি তোমাকে পানি খাওয়াইছি ও আমার বাড়ির এই যুবক মাথর বলতে হুজুর আমাকে তবা করিয়া মুসলমান বানাইয়া রা ও বাইরা কেতা এই হাত ধরিয়া করিয়া তার জবানের জিকির জারি হইয়া গেছে লাইল লাল্লা আমার বাইরা অল্প একটু সৌভাতের কারণে জবানে জিকির জারি হইয়া গেছে গেছে। জন্য ভাইরা আমার আল্লাহর সৌবাদ আল্লাহাদের সৌবাদ প্রকৃত মানুষ আপনার আমি হইতে পারছি কিনা চিন্তা করতে হবে নিজের মনের কাছে প্রশ্ন করতে হবে আমি জেলা আমি আমি প্রশ্ন করলেই বলে দেবে যে প্রকৃত মানুষ আপনার আমি হইতে পারছি কিনা ভাইয়া আমার মানুষ দেখার জন্য আমার হস্ত বলেন যে প্রিয় কাছে কেউ যায় খেলা বাতলামের জন্য কেউ যায় दुनिया दरबारे पड़े जी अमल ना करी थारूल मूल्य नाई भाई हासान बसिर एक तर हासान बस्तर दस बसिया नाम आबुल हासान बोलता से हजुर दस बच्चर पर्त अपने दिया किसुदिया বলতে আছে বাবা দশ বছর পর্যন্ত আমার চোভাতে থাকলা এখন পর্যন্ত তো বিয়াশাদি করা তোমাকে আমি বিবাহ করাবো বাজার থেকে কিছু খেজুর কিনে নিয়ে আসো বাজার থেকে কিছু খেজুর কিনে নিয়ে আসো এই বলিয়া হাসান বস্তির পাগরি মাথায় পরাইয়া দিয়া আবুল হাসানের মাথায় পাগরি পরাইয়া দিয়া বলতে আছে। বাজার থেকে খেজুর কিনে আসবা তবে যে মানুষ তার কাছ থেকে খেজুর কেনবা মানুষ সারা কার আমার বাইরা আবুল হাসান বাজারে যাইয়া দেখে খরিদ্দার ও বানোর দোকানদার ও বানর খরিদ্দার ও কুকুর দোকানদার ও কুকুর খুঁজিয়া খুঁজিয়া বাজারের এক বুড়ে দেখে একজন বুড়া মানুষ একজন বুড়া মানুষ সে মোষ কাটতে আছে যাইয়া তার কাছে বলতে আছে আমার কিছু খেজুর দেন এই বুড়া মানুষটা বলতে আসে না আমি এখন খেজুর বিক্রি করতে পারবো না আমি কাটতে আছি তারা তার মানুষ তার কাছ থেকে তুমি খেজুর কিনে নিয়ে আসবা বাজারে ঢুকে আমি কাউকে মানুষ পাই নাই আপনার আর কেউ মানুষ না বাজারের দিকে তাকাও বাজারের দিকে তাকাইছে বাজারের দিকে তাকাইয়া কয় এইবার দেখো মানুষ দেখা যায় কিনা এইবার দেখতে আছে খরিদ্ দোকানদারও মানুষ বাজার ভর্তি মানুষ এখন এই বুড়া তো আবুল হাসান বলতে না আমি যখন বাজারে ঢুকছিলাম তখন আমি আমার বাইরা আল্লাহ ওদের পোশাকেরও একটা মূল্য আছে আছে কি না আল্লাহর অলিদের পোশাকেরও মূল্য আছে রসুল্লাহ সাল্লা সালামের পোশাকেরও যেরকমের মূল্য ছিল पोशाकाम पोशाकाम पतला पतला बिस्टिर मत पानी पड़ते हजरते आशादी आन्हा चादरिया हजुर गए दाइया दी हुजूर सल्लम आया আয়সা তুমি যেটা দেখছো এইটা বৃষ্টি না তুমি আমার পাগরি মাথায় দিয়া দাঁড়াইয়া রইছো এই জন্য তোমার কলম খুলে গেছে তোমার পর্দা উঠে গেছে তুমি দেখতে আছো রহমতের ফেরেস অবতীর্ণ पर्दा उठे गानर शुआर खिजी बारा मानु बोलते खेज नहीं अबुल हसान बोलते মানুষ ছাড়া আমি কারোর কাছ থেকে খেজুর নেব না পীড়া পিড়ি করার পরে আবুল হাসান বলতে আছে। ভাই তোমার যেরকম একজন মুরব্বী আছে আমারও একজন মুরব্বী আছে তোমার মুরব্বী বলছে মানুষের কাছ থেকে খেজুর কেনবা আমার একজন মুরব্বী আছে সেও বলছে তুমি বেচা বিক্রি করবা মানুষের কাছে মানুষ ছাড়া কারো কাছে বিক্রি করবা না আমার চোখে তোমাকে মানুষ দেখা যায় না আমার চোখে তোমাকে মানুষ দেখা যায় না অতএব তোমার কাছে আমি খেজুর বিক্রি করতে পারব না তোমার প্রকৃত মানুষ হইতে পারছি কিনা আল্লাহ আল্লাহ लज्जाय सरमेल था मौलार दिक्री कर लोकल्स हज करते हारबुल हसानते गान बसिओ हज करते गे দুইজনে তফ করতে আছে খানায় আবার তাইজনের সামনে সব দিন একজন আর একজন আবুল হাসান কান দেওয়ার কয়ে হুজুর আমি প্রকৃত মানুষ হইতে পারি না যার কারণে আপনার সম্মুখে আসি अपना मुख हसी ना अपन सामने देखा देते मन दुनिया जत मान मकलुक आ सब चाहिए निकृष्ट एम की पायखाना जो बोका गुली चाहिए निकृष्टा के रख সাধারণ বস্তি বলতে আছে বাবা যাও এইবার তুমি মানুষ হইয়া গেছ এইবার তুমি ও আমার বাড়ির জন্য যেনকৃত মানুষ আপনার আমি হইতে পারছি কিনা মাথা নিচু করিয়া দিয়া নিজেকে রহমাতের কাঙ্গাল মনে করিয়া আসামি মনে করিয়া মনের কাছে জিজ্ঞাসা করেন মানুষ হইতে পারছি কিনা আল্লা আল্লাহ ও ভাইরা আমি সব হইলাম মল না সব হইলাম মুক্তি সব হইলাম যে না আমি হইলাম থানা আমি হইলাম হইলামকিত মানুষ হইতে পারছি কিনা ও ভাইরা সাধারণ মানুষের ভিতরে কিন্তু আল্লাহর আছে এই আপনার আমার ভিতরে বৈশাখের ভিতরে আছে এই প্যান্ডেলের ভিতরে করা করাগড়ি করতে আছে মাওলার সাথে তার গভীর সম্পর্ক রসুলের সাথে বহুবার সাক্ষাৎ হইছে কিন্তু আপনার আমার না। আপনি আমি জানি না আমার বাড়ির সাধারণ মানুষের ভিতরে কিন্তু এরকমের আল্লাহ আছে ও আমার বাইরা আমার সাহেব রসিলপুরি কাই কেউ বলে গেছেন প্রায় বলেন হুজুর সাল্ল সাল্লাম এর সাহেবের ভিতরে অধিক অংশ ছিল গরিব আর রসুলের মূর্তের ভিতরে অধিক গরিব কিন্তু চেহারা দিকে তাকাইলে মনে হয় আল্লাহ এই কয়েকদিন আগে মাহাবিল করে আসলাম সকাল বেলা নাস্তা করাবার জন্য এক বাড়িতে নিচ্ছে আল্লাহ বেকারির থেকে বিস্কুট নিয়ে নিয়ে দোকানে দোকানে দিয়ে বেড়ায় কিন্তু চেহারার দিকে তাকাইয়া মনে হয় যদি একজন আল্লাহর বলি ও ভাইয়া এই জন্য আল্লাহর হইতে পারছি কিনা প্রকৃত মানুষ হইতে পারছি কিনা হজরত বেলা কালো মানুষ ছিল তোতলা মানুষ ছিল আবার ছিল গোলাম গোলাম ছিল তোতলা ছিল আবার ছিল কালো কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় হয়েছিল আল্লাহর রসুলের কাছে এত প্রিয় হয়েছিল হুজুর সাল্লাসালাম ভালোবাসিয়া তাকে মসজিদের নবাবির মহাজা দিলেন হজরতের পছন্দ হয় না আর সাধু না উচ্চারণ করতে পারতেন না সাবিদের পছন্দ হয় না হুজুর সাল সাল্লাম এর কাছে বারবার বার করার পরে হুজুর বেলালকে বাদ দিয়ে একজন সুন্দর মহাজ্জিন বানাল। যেই মসজিদে নবিন সেই মসজিদ একজন ভালো মজা দরকার একদিন এসা নামাজ করিয়া ঘোষণা করে দিল বেলা কালকের পথ রাজানার তুমি দেবানা ঠিক হয়েছে মাথাটা নিচু করিয়া দিয়া বাড়ির দিকে রানা দিছে দুই চোখ দিয়া টপ টপ করিয়া পানি পরে কেতাবের ভিতরে লাগে বিড়াল সারা রাত্র ঘুমায় না আল্লাহর কাছে কানতে আর কায় আল্লা বানাইলা তুমি কালো বানাইছ তুমি তোতলাও বানাইছ তুমি তোমার কারণে আমি মসজিদে নবাবি রিবে বাদ পড়িয়া গেল পশুপাক্ষীরা পর্যন্ত কান্না শুরু করিয়া দিছে এদিকে ভদরের সময় আল্লাহ আলু তার মাদ যে সুন্দর কণ্ঠে আধান দিয়া দিয়েছে मस्जिदे नाजूर सल्लम आज के तर सुर कंठे आजान আল্লাহ প্রতিদিন ওই কালো মানুষটা তুতলা মানুষটা আদান দে আমরা আরো সে বসিয়া আল্লাহর আরো সে আমরা ফিরেস্তারা বিড়ালের আদান শুনি আজকে কেন আদান শুনল তাড়াতাড়ি বিলালকে ডাকিয়া জান দেওয়ান তা নহ রাত শেষ হবে না কোন বন্ধু নাই আল্লাবাদ Laila illallah Laila illallah Laila illallah Laila illallah Laila illallah la ilaha illallah la ilaha illallah la la la la la la la la la la illallah, Layla, illallah.. Layla, illallah..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 La ilahe illallah <la>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 La ধলা দায়রা আমার আলাই সি এই রাজ এই রাজার এই হলক <Gã> হালকা <entender>